আয়সা রাদিল্লাহ তাল্লাহতে বর্ণিত একদা কয়েকজন ইয়াহুদী আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর নিকট আসলো এবং বলল তোমার মরণ হোক আয়সা রাজিল্লাহু ত আল্লাহ তাদের অভিশাপ দিলেন তাতে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি হলো আয়সা রদিল্লাহু তাল্লাহা বললেন তারা কি বলেছে আপনি কি তা শোনেননি আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বললেন আমি বলেছি তোমাদের উপর তাকে তুমি শোন